আলহামদুলিল্লাহ সিরাত নবীর আলোচনায় আমরা আজ অহত যুদ্ধের পর্যায় অতিক্রম করছি এবং সেখানে আমরা কিছু কিছু সাহাবীর বীরত্বপূর্ণ কাহিনী এবং তাদের ত্যাগ কোরবানি আমরা দেখেছি আর কিছু কন্টিনিউ করবে আজকে ইনশা আবু রুহম আল জাফা আর আল্লাহ আনহু আরেকজন সাহাবি তিনি অহদযুদ্ধে খুব সাংঘাতিকভাবে বীরের সাথে লড়াই করেছেন বীরত্ব বীরত্বের সাথে ওনার গলার মধ্যে একটি তীর নিক্ষেপ হয়ে গেছিল এই জায়গায় তিনি দড়ে আসলেন রসল উল্লাহ রসল্লাহ আমার এখানে তীর ঢুকে গেছে ছিদ্র করে ফেলেছে তিনি নবী করিম সাল্লা ওনাকে একটু ওনার সেই জায়গায় একটু থুতু নিক্ষেপ করলেন এরপরে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেলেন এরপরে অন্যতম বীরত্বের সাথে অনেক বড় ভূমিকা রেখেছেন তিনি ওনার লড়াই দেখে ওনার ভূমিকা দেখে নবী করিম সালামতে খুশি হয়েছেন তিনি বললেন যে আমার পিতা মাতা তোমার খেদমতে নিয়োজিত হয়ে যাক তুমি রাখছো আবি তলাদু বলেন যে ওহদের যুদ্ধে আরবদের একটা নিয়ম ছিল যে আমার মা বাবা আপনার খেদমত করুক এইরকম একটা কথা বলা এটা হলে একটা বড় সম্মানের লক্ষণ যে এই কথা তিনি এরপরে আসল আবু সালামা আব্দুল আসাদ তিনি আরেকজন বীরত্বের সাথে লড়াই করেছেন যিনি ছিলেন উম্মে সালামা রাজিয়াল আনহার স্বামী। এবং ওই স্বামীর মৃত্যুর পরে এক পর্যায়ে পরবর্তী পর্যায়ে উনি বিধবা হওয়ার পর সাল্লামকে নেন সে উমে সাল্লাম আগের স্বামী আহ তিনি হচ্ছেন আবু সালামা ইবনা আব্দুল আসাদ তিনি বদ যুদ্ধে ওনার আহ মধ্যে খুব জোরে সরে আঘাত পেলেন এরপরে তিনি এক মাস পর্যন্ত এই আঘাতকে ফেস করলেন যুদ্ধের পরে এবং এটা মোটামুটি এক পর্যায়ে কিছুটা সুস্থ হয়ে গেল কিন্তু মাসখানিক খানিক পরে যে ওইটা ভিতরে ভিতরে আরো আবার বেড়ে গেল রাত করে এবং এক পর্যায়ে তিনি এটি বেড়ে যাওয়ার কারণে ওনার ইন্তিকাল হয়ে গেল মাস পরে ওনার ঘটনা পরে আবার আসবে হুকে যখন কেমতের দিন ওহদের দিন ওনাকে যখন আঘাত করা হলো ওনার শরীরের মধ্যে এত জোরে আঘাত লাগলো তুমি প্রচন্ড এবং তিনি জোরে আসছেন তীর ঢুকে গেছে ইয়ার্লাহ তীর আটকে আসে আপনি একটু বের করেন মনে করছেন উনি বের করলে একটু কষ্ট কম হবে তখন তিনি বললেন ইয়ারা ইনসেতা জামিয়ান তুমি যদি চাও যে তীরের দুইটা জিনিস আছে একটা অগ্রভাগটা ধারালো বুলেটের মতো আলাদা আর বাকিটা বাকি অংশ তুমি যদি চাও আমি খুলে বের করে ফেলে দেব এটা পারা যাবে আর যদি চাও যে পেছনের ভাগ আমি বের করে নিয়ে আসবো আর সামনের ধারালো অংশটুকুন তোমার শরীরের ভিতরে থেকে থাকবে বাকি থেকে যাবে তাহলে কে আমাদের দিন আমি আল্লাহর কাছে সাক্ষী দেব এই কারণে তুমি মারা না গেলেও শহীদ হয়ে যাবে এই সাক্ষী আল্লাহর কাছে আমি দেব বলেন ইয়ার আল্লাহ ঠিক আছে তাহলে এক কাজ করেন আপনি শুধুমাত্র তীরের পেছনের অংশ বের করে নিয়ে আসেন সামনের আগার যে টুকুন ওইটার ভিতরে থেকে গেলে যদি আমি আপনার কাছে শহীদের সাক্ষী পাই আমাদের দিন আমি ওটা চাই ওইটা তাহলে বের করার দরকার নাই তিনি বের করে নিয়ে আসেন বাকি অংশটা ওইটা রেখে দিলেন এভাবে উনি যখন চললো বেশ কিছুদিন তিনি কোনো ব্যথা পেতেন না এরপরে সুস্থ হয়ে গেছেন স্বাভাবিক জীবন আসে কিন্তু অনেক পরে নবী করিম সাল্লা আসাম ইন্তকালে বহুত পরে সাহাবায় খোলাফা রাশেদিনের আমলের পরে মহাবিয়ার আদিআলা আহ যখন খলিফা হয়েছিলেন ওই সময় হঠাৎ করে ওনার এই যে জায়গার তীরটা ছিল তীরের অংশ রয়ে গেছে ওইটা ফুলতে ফুলতে খুব ইনফেকশাস হয়ে গেল এই ইনফেকশনে তিনি পরবর্তী পর্যায়ে মারা গেলেন আর ওইটাই ওনাকে শাহাদাতের মর্যাদা নিয়ে যাবে ইনশাল দিনে অন্যতম বীরত্বের ভূমিকা পালন করেছিলেন তলহা নামে এক সাহাবি তলহা ইবিন তিনি নবী করিম সাল্লা আসলামের পাশে ছিলেন যখন তাফের ওনাকে টার্গেট করে বেশি আঘাত করত সবগুলো উনি মোকাবিলা করতেন তাতে রসুল্লাহ সাল্লাম সেফ থাকেন এবং এরকম করতে করতে ওনার হাত দিয়ে অনেকগুলোকে তিনি তীরগুলোকে গুলোকে এভাবে সরিয়েছেন এবং ওনার হাত প্যারালাইজড হয়ে গেল অলমোস্ট তীরের আঘাতে তো সেদিন তীর মেজিতে এসেছে নবী করিম সাল আল্লাহ সাল্লাম আহ সাহাবিগণ একজন বেদিনকে বললো বললো সালহু আমরা তাপসিরে শুনেছি যে কি জানি নবী করিম সাল্লাহ আসলাম প্রশ্নটা অপছন্দ করেন কি না ভয় করতেন না কারণ আল্লাহতালা বলছেন তোমার আমাদের আমার নবীকে বেশি করে প্রশ্ন করোনা যেভাবে মুসা আল্লাহামকে তার উন্মত করেছে খবরদার সাবধান করে দিয়েছে ওনারা ভয় পেতেন জটিল প্রশ্ন জিজ্ঞেস করতে তো কোন বেদুইন আসলে তার সঙ্গে তারা তার মাধ্যমে প্রশ্ন করাতেন কারণ বেদুইন দা মদিনায় থাকে না থাকে অনেক দূরে এবং কোন কোনো সময় অন্যান্য রেওয়ায় আসে সাহাবিরা বেদিনকে দাওয়াত করে খাওয়াই বলতেন একটা প্রশ্ন আলোচনা করতেন যে সেজন্য প্রশ্নটা রসুল উল্লাহামকে জিজ্ঞেস করে তার মাথায় ঢুকাই দিতেন কি মনে হয় তোমার কাছে এটা তো এত হিসাব নিকাশ নাই তারা প্রশ্ন করে বসে আর নবীকার জিজ্ঞেস করলেন পরের পরে কোন ব্যক্তির ব্যাপারে কোরআন আসে ফামিন হুম্মান কদা নাকবাহ আমিন হুম্মাই তাদের যে তাদের কিছু লোক আছে আয়াতার পুরো অর্থটা আরো বিস্তারিত এসেছে সেখানে এসেছে যে কিছু তারা আল্লাহ আল্লাহ করেছে ওয়াদাকে তারা ঠিক রেখেছে এবং তারা শেষ পর্যন্ত রক্ষা করেছে। আল্লাহ সঙ্গে করা চুক্তি এই আয়াতের মধ্যে কার কথা বলা হয়েছে এই প্রশ্নটা করার জন্য ওনাকে তারা জিজ্ঞেস করলেন যে এই আয়াতে কার কথা বলা হয়েছে যে তারা নিজেদের ওয়াদা রক্ষা করে সাহায্য অর্জন করে টিকেই রেখেছে কার কথা বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে স্পেসিফিকলি কোন ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে নাহবাহু কোরআন আয়াতে কাকে ইঙ্গিত করা হয়েছে ওকে ওকে উনা আল্লাহ আল্লাহি সাহাবাইকার এরকম প্রশ্ন সাধারণত নবী করিম সাল সঙ্গে করতে সাহস করতেন না ইউকেরু নাহবু নাহ ওনাকে সম্মান করতেন এত ভয় করতেন সহজে জিজ্ঞেস করতে হিম্মত করতেন না ফ্যাসা লিখ বেদিনালেন বেদুইন প্রশ্ন করে বসলো। ফা আনহু নবী করিম সালাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এটা উত্তর দিতে চাইলেন না সোম মাসা আলু আবার জিজ্ঞেস করলো বেদুইনটা আবার তিনি চেহারা ফিরিয়ে নিলেন তলহারা দিয়ালু বলেন তখন যে আমি ওই বেদিন জিজ্ঞাসা করার পর্যায়ে আমি ওই মুহূর্তে মসজিদে ঢুকছিলাম মসজিদের দরজা দিয়ে ঢুকছি ভিতরে ঢুকার জন্য ও আলাইয়া সিয়ন আমার গায়ে তখন সবুজ জামা কাপড় ছিল সালাম্মারী রসুলাম নবী করিম সালাম তখন আমাকে দেখলেন তখন বললেন তখন বেদনীতে আমি জিজ্ঞেস করেছিলাম সাল্লাম হাদা নাহবাহু এই যে দেখছো আসছে এখন এই তাদের অন্তর্ভুক্ত যারা সেদিন আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাকে প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করেছে উনি অনেক সাংঘাতিক লড়াই করেছেন সেদিন এরপরে বীরের মতো লড়াই করেছেন আরেকজন বীর হামজা রাজিউল্লাহ আনহু তিনি কাফেরদেরকে সেদিন তাদের বুহকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন তার অতর্কিত আক্রমণে বীরত্বের আক্রমণে কাফেররা তার সামনে কেউ টিকতে পারেন ওনার ব্যাপারে ওনাকে ওনার যে হন্তা যে তাকে হত্যা করেছিল নিজেই বলে তার আসলাম লোকদের সঙ্গে যুদ্ধের শরিক হতে ফাল্লাম যখন সবাই উভয় পক্ষ সামনাসামী মুখোমুখি হয়ে গেছে তাদের বাহিনী নিয়ে খারাজা সেবা ইবনু আবদুল হোজাই যুদ্ধ শুরু আগে যে মল্ল যুদ্ধ হয়েছিল বা এটাকে কি বলে ওয়ান টু ওয়ান যেটা হয় যুদ্ধ শুরুর আগে করত তিনজন করতে এই পক্ষে আর ওয়ান টু ওয়ান মোকাবিলা করে যার কিসমতে আছে টিকে যাবে যার কিসমতে নাই শেষ হয়ে যাবে এটা যুদ্ধের আগে ইন্ট্রোডাকশন আর কি ওয়ার্মিং আপ ফুটবল প্লেয়াররা যুদ্ধে ইয়ে খেলার আগে কি করে বডি একটু ওয়ার্ম আপ করে আরবদের যুদ্ধের ওয়ার্ম করতে গিয়ে ওই সময় বেরিয়ে আসলো কাশু নামও রাখছে এরকম তার সেই হিংস্র পশুর মতই সেই সামনে দিয়ে মুসলমানদের বাহিনীকে বলে হালমিন মুবর কেউ আমার সঙ্গে ইনে উম্মেমার তোমার উম্মে আনমারের ডিউটি তো হলো মেয়েদের মুসলমানি করানোর কাজ তুমি তার বাচ্চা না যুদ্ধের ময়দানে এরকম নিজেকে একটু হাই করা আর দুজিশনকে নিচু করা এটা যায় আমরা গত সপ্তাহে বজর যুদ্ধে সময় পড়েছিলাম মনে আছে তো সেই লাইনে তিনি কথা বলেন নিজের টাকা পরি অহংকার দেখালেন না তিনি ওই যে এক সাহাবি হাঁট ছিলেন এরকম করে করে নবী করিম সালাম কি বলেন এই হাঁটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় তবে শুধুমাত্র জেহাদের ময়দানে তো সাহাবি হমদার্জিয়ালু তাকে এইভাবে কথা বললেন যে অমুকের অমুক মহিলার ছেলে তোমার এত সাহস স্পর্ধা চ্যালেঞ্জ কর তিনি আসলেন এসে বলেন আল্লাহ এবং তার রসিদকে চ্যালেঞ্জ করছ এরপরে তিনি অতর্কিত তার মধ্যে এমন ভাবে এটা করলেন পহেলে ধাক্কাতেই ফাঁকা আমসের গাহে বহাসি বলে যে এই সেবায়ের অবস্থা হলো সে গতকালকের মতো হয়ে গেল সে মানে হলো গতকাল অর্থ কি যে কালটা চলে গেছে গতকাল এটা কি আর আসবে কি বুঝবেন একেবারে নিমিশে শ্বাস হয়ে গেল এক এক আক্রমণে ফিরিস সে গতকাল হয়ে গেল কারণ যেটা আর কোনদিন আসবে না শেষ হয়ে গেল এরপরে আপনারা শুনেছেন একজন খেজুর ছিল জাননাতে যাওয়ার নেশায় খেজুর খাওয়া ফেলে দিল তার ব্যাপারে ক্লান্ত হয়ে গেছেন ক্ষুদা লেগে গেছে আর কিছু খেজুর খেয়ে শক্তি অর্জন করে আবার যাবেন কয়েক ঘন্টা তো যুদ্ধ হয়েছে। তো তিনি কত খেজুর বের করলেন ফাজা আল্লাহ আকুল মিনহুন না ছিলেন খে নামবেন অতপর বললেন যে যদি খেজুর খেতে খেতে তার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন এই কথা শুনে আমার হাম রাজি আল্লাহ আনহু বললেন যদি আমি আল্লাহ ইন হা ই হা ই তু হাত হাদি এই খেজুর খাওয়া শেষ পর্যন্ত শেষ করা পর্যন্ত হায়াতো অনেক লম্বা হয়ে যাবে জাননাতে যেতে দেরি হয়ে যাচ্ছে ইন্দেহালা হায়াত এত লম্বা হায়াতের আমার দরকার নেই তারপরে তার কাছে একদম ঢুকে সামনের দিকে চলে গেল কৃষিকে কতল করে তিনি অতি শীঘ্রই অর্জন করলেন এরপরে হল আবু তলহাল আনসারী নামে আরেক তিনি ছিলেন মুসলমানদের তীর মধ্যে যারা সবচেয়ে ভালো তীর ছুটতে পারে এক্সপার্টদের মধ্যে অন্যতম বোখারি মুসলমান হাজি এসেছে অহদের দিন যখন দেখা গেল যে যুদ্ধের প্রথম পর্যায়ে তো মুসলমানদের বিজয় হচ্ছিল দ্বিতীয় পর্যায়ে পরাজয়ের মতো ভাব হয়ে গেল সামনের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে তাতে তীর না আসে তিনিও সেখানে এরকম করে যত আসে নিজে এগিয়ে যেতেন মোকাবিলা করতেন যাতে রসুল সেফ থাকে কিন্তু তিনি এমন এমনভাবে যুদ্ধ করলেন আর এমন সুন্দর করে তিনি তীর মারতে পারতেন আর তীর মারেন তীর মারতে মারতে উনি প্রায় দুটো ধনুক ভেঙে ফেলেছেন এত মারছেন মানে তখন তো আর এই শট করার গুলি আর মেশিন গান এল এম জি এগুলাতে কিছু না তীর ছোনা তীর ছোনা তিনি খুব ঘন ঘন দ্রুত গতিতে জোরে জোরে তীর মারতে পারতেন অনেক পারলেন তিনি ওনার ব্যাপারে এবং তিনি খুব হুঙ্কার দিয়ে তীর উঠতেন নবী করিম সাল্লাম ওনার বীরত্ব দেখে বেপর ওয়া মারার এই স্কিল দেখে তিনি মন্তব্য করেছিলেন লাসাউ তালা যে মোশেকরা ভালো করে জানে আবু তালহার তীর কত তীরজক হতে পারে কত মারাত্মক হতে পারে তার লক্ষ্য ভেদ হয় না সহজে যে তাদের তার আবু কাফেরদের কাছে এক ব্যক্তির আওয়াজ একটা ভয় পায় তারা এবং তিনি নবী করিম সালাম সামনে বসে একদম একটু ওনার পায়ের কাছে থেকে তারপরে তিনি ওনার ইয়ের থেকে তীরের যে একটা ভান্ড থাকে ওখান থেকে নিয়ে নিয়ে এবং তিনি নবী করিম সালামকে লক্ষ্য করে বলতে যারসুল আমার চেহারা সুস্থ থাকতে আপনার চেহারা একটা লাগতে আমি দেব না আর আমার প্রাণ জীবিত থাকতে আপনার প্রাণের উপর কোন আঘাত আমি কখনো টলারেট করব না এভাবে তিনি রসুলকে পাহারা দিয়েছেন এরপরে আসলো মুখাই নামে এক ইহুদি ওহ যুদ্ধের প্রচন্ড ভালো ভূমিকা পালন করলেন পজিটিভ ভূমিকা মুসলমানদের পক্ষে এবং তিনি এই যুদ্ধের ব্যাপক ভূমিকা রাখতে গিয়ে পরে তিনি সেখানে ইন্তিকালও করেছেন তিনি ইহুদিদের একদম বড় ম ছিলেন তখন তিনি যখন শুরু হয়ে যাচ্ছে তিনি তার কবির আর তোমরা জানো মোহাম্মদ হক নবী তার সাহায্য করা এখন এইটা আল্লাহ তোমাদের কাছে চান তোমরা ভালো করে এটা জানো কে তোমরা এখন সবাই কোন দিদা থেকে মুহাম্মাদের পক্ষে সবাই অবস্থান গ্রহণ করো যুদ্ধের ময়দানে যোগ দাও পজিটিভ নিয়তে তখন তারা বলল বললো আজকে তো শনিবার শনিবারে তাদের কোনো কাজ করা নিছে একটা ভালো এক্সকিউজ পাওয়া গেছে জানের উপরে হামলা আসলে তখন কিরে কাজ না করে পারে মানুষ তখন তো সব জাহেজ হয়ে যায় কিন্তু তারা ওই এক এক্সকিউজ দিয়ে দিল কলাকুম তোমাদের এই শনিবারের প্রত্যাশা শনিবার নিয়ে চিন্তা করার কি এখন সময় আছে এই মারাত্মক অবস্থা শনিবার শনিবার করো উদ্যতা কিন্তু তিনি তাদেরকে কনভিন্স করতে পারলেন না নিজে নিজের তরবারি এবং নিজের যা কিছু দরকার প্রস্তুতি নিয়ে তিনি বেরিয়ে আসলেন তারপরে এসে আসা বললেন ইন ইয়াসনা উসেফ তুফামা মোহাম্মদ বলে আসলো বাড়িতে সবাইকে অসীত করে আসলো যে আমি যদি শহীদ হয়ে যাই বা মৃত্যুবরণ করি তাহলে আমার যে সম্পদ আছে এগুলো সব দিয়ে দিবা। তিনি মোহাম্মা বন্টন করেন এই মালের মালিক যেন তিনি হয়ে যান। এরপরে তিনি যুদ্ধে জয়েন করলেন করে তিনি প্রচন্ড বেগে মোকাবিলা করতে করতে এক তিনি নিহত হয়ে গেলেন ওনার মৃত্যুর পরে নবিকারি সাল্লা মন্তব্য করলেন মুখাই রি কুন ইহুদ্দিনের মধ্যে একজন সবচেয়ে সর্বোত্তম মানুষ কত করল এখন সে ইসলাম কবুল করেনি কিন্তু সে পজিটিভ ভূমিকা রেখেছে এখন সেটা কেন করলো হয়তোবা তার মনে মনে ইসলাম ছিল অল্লাহু আলম কিন্তু হয়তো সে তখনও পর্যন্ত সুযোগ আছে যে একেবারে হক বাতিল ফয়সালা হয় কেবল তো বদর যুদ্ধ হলো হলোদের যুদ্ধ হয়তো ঠিকই থাকলে পরবর্তী পর্যায়েলি ডিক্লেয়ার করতো বা পরে প্রাথমিক পর্যায়ে তখনো এইরকম চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে হয়তো এই কারণে আল্লাহ আল্লাহতালা তাকে কনসিডার করতে পারেন সেটা আল্লাহ ভালো জানেন এরপরে এই প্রথম দিকের যুদ্ধের আঘাতে মুসলমানদের বিজয় হয়ে যাচ্ছে ও প্রথম দিকে বিজয় হয়ে যাচ্ছে তারা কুপগাত করে দিল নিহত করে দিল কি তাদের পরাজে পরাজয় নিশ্চিত হয়ে গেল অলমোস্ট এইটা ভেবে তারা অনেকে পিস পিছুটান দিল তাদের মহিলাগুলো চিৎকার করতে করতে দান নিয়ে পেছনের দিকে জোর দেওয়া শুরু করে দিল এবং পুরো কন্ট্রোল মুসলমানদের হাতে চলে আসল আপার হ্যান্ড তাদের হাতে এসে গেল আর ওই কথাই আল্লাহরানের একশো বান্ন নম্বর আয়তে বলেছেন ওদে যে আল্লাহ তালা তোমাদেরকে যুদ্ধে সাহায্য করবেন এই যে ওয়াদা তিনি করেছেন ইন তানসুর ইনসুরকুম তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এই যে আল্লাহ ওয়াদা করে রেখেছেন কোরআানে এটা কিন্তু তোমরা ওহোদের ময়দানে প্রথম দিকেটে পেয়েছিলে যে আল্লাহ সাহায্য আদিন হচ্ছে তোমাদের বিজয় হচ্ছে তোমরা ছাত্র তারা কত তিন হাজার তারপর তোমাদের বিজয় আসছিল ইসাহে এদিনে আল্লাহর হুকুমে তোমরা সাহায্য অনুভব করেছিলে যে আল্লাহ বিজয় দিচ্ছেন বিষয়ে বলেন আহ যে আল্লাহ তাদেরকে পরাজিত করে দিলেন দিলেন্লাহ রাঈতুদ্দিন আমি দেখতে পেলাম তাদের মহিলারা কাপড় সাপড় গতি উনিশের দিকে থেকে একটু উঁচু করে তাদের খাড়ু দেখা যাচ্ছিল পায়ের নিচে এবং তাদের হাঁটুর নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এমন ভাবে তাদের ধরে টান দিয়ে দৌড় আর দৌড় সামনে যাচ্ছে এই অবস্থায় এসে গিয়েছিল আয়সার পরে বর্ণনা করেছেন হুজিমাল মুশিক হাজিমিম তারা বুঝতেই পেরেছিল তুহাদের ময়দমে তাদের পরাজয় হয়ে যাচ্ছে তারপরে হল আহ পরাজ যখন হচ্ছে তারা পেছন দিকে চলে যাচ্ছে তখন সাহাবায়িকেরাম তাদেরকে অনুসরণ করে যাচ্ছেন ধাওয়া করছেন আর পেছন দিক থেকে তাদের রেখে যাওয়া যা আছে মালামাল গনিমতের মাল হিসেবে সব জোগাড় করছেন আর ওই যে নবী করিম সাল্ল সালাম এক পাশের পেছন দিক থেকে আসার একটা পাহাড়ের ফাঁকে দিয়ে গিরিপথের মতো আছে ওইটা পাহারা দেওয়ার জন্য যেটা যুদ্ধের প্র্যাক্টিক্যাল ফিল্ড থেকে এক সাইডে মুসলমানদের পিছনে ওই রাস্তাটা এবং পাহাড়ের ওদিক থেকে ঘুরে ওখান দিয়ে তাতে না করে পাহাড়ের উপরে পঞ্চাশ জন তীরদাকে দায়িত্ব দিয়েছিলেন ডিউটি করতে তো কয়েকবার যুদ্ধ প্রথম দিকে কয়েকবার তারা অ্যাটাক করেছে ওখান থেকে আসার জন্য খালেদিন ওয়ালিদের নেত্রী তিনবার খালেদিন তিন তিনবার থেকে তারপরে যখন মুসলমানরা এখন গণীয়তে মাল জোগাড় করছে বাকিরা পালিয়ে যাচ্ছে ওদেরকে পেছন দিক থেকে ধাওয়া করছে তখন যারা ওনার সঙ্গে পঞ্চাশ জন ওনারা ছিলেন এই পঞ্চাশ জন এসে তারা বলছে তাদের লিডারকে লিডার কে যিনি জুবাই আর কি করি এখন বসে থাকলে আপনার এখানে জুতো তো আমাদের জয়ের নিশ্চিত হয়ে গেছে বরঞ্চ এখন এখানে খামাখা দাঁড়িয়ে না থেকে ওদেরকে ওখান থেকে গরিমের মাল যেগুলো ফেলে যাচ্ছে জলদি করে আমরা জোগাড় করা শুরু করে দিই ইয়া তামা ও আসাম তা আমাদের ভাইরা তো বিজয় লাভ করেছে আর কি জন্য দাঁড়িয়ে আসি আমরা এখানে চলেন ওখানে চলে যাই কিন্তু মানে আছে আপনাদের কি বলেছিল এই জায়গায় কোনো অবস্থায় ছাড়বে না আমাদের গোস্ত যদি পাখিও খাওয়া শুরু করে লাশ হয়ে এরপরে না আমি তাতে অর্ডার না দিয়েছি খবরদার নবেন না এখান থেকে কিন্তু ওনারা মনে করলেন যে নবী কারিম সাল্লা গুরুত্ব দিয়ে বলছেন তাতে করে আমরা যুদ্ধের জয় পরাজয় না হয় এখন তো ওদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে তার এখানে দাঁড়িয়ে তারা গনিমতের মালের লোভে চলে আসলেন অনেকেই ওটা ছেড়ে দিয়ে কিন্তু আহ নবী আবদুল্লা জোবাইর আদুল্লাহ তিনি নিজে আসেননি আর ওনার সঙ্গে কয়েকজন ছিলেন তারপরে পিছন দিক থেকে তারা যে কদিন টিকে ছিলেন শেষ পর্যন্ত পাহাড়ের ওখানে আব্দুলের নেতৃত্বে কোন কোন রে আসছে তারা জন বা তার কম ওখানে ছিলেন ওনার সাথে বাকি পঞ্চাশ জনের চল্লিশ জনই চলে আসলেন ওনাদের কমান্ডারের কথা শুনলেন না আবদুল্লিজ জবাই এর কথাকে অমান্য করলেন সে খবর আল্লাহ তালা কোরআনে পাখি আমাদেরকে দিয়েছেন সুর আল ইমরান একশো বারানব্বাতে হাত আখন এমন হলো সাহায্য এসেছিল অতপর তোমরা এখানে ব্যর্থ হয়ে গেলে লোভ সামলাতে পারলে না একটুখানি গনিমতের মালিক ওতে না যা তুমফিল আমরে এবং তোমরা তোমাদের লিডার সাথে ঝগড়া করলে তার কথা মানলে না তাকে ফেলে চলে আসলে ও আশাই তুমি নাফন মানি করলে আল্লাহর কথা কথা আল্লাহ রসুলা আল্লাহ যার ফলে আল্লাহ তোমাদেরকে যে বিজয় দেখিয়েছিলেন সেই বিজয় দেখানোটাকে ধরে রাখতে পারলে না কারণ কি মিনকুম্মাই দুনিয়া তোমাদের কারো কারোর ভিতরে হঠাৎ করে দুনিয়ার লোভ ঢুকে গেল অমিন কুমাই আখেরা কিন্তু বাকিরা অন্যরা চলে আসলো। এরপরে দেখা তাই হলো খালেদুল ওয়ালিক পিছন দিক থেকে এই সুযোগ নিয়ে নিলেন যেই দেখলেন চলে গেছে মাত্র দশজন আছে তিনি ছিলেন তিনি যে এই না। আর যখন টের পেয়েছে এই দশজন বা আটজন তখন তো অনেক কাছে ওনারা তখন ফেল করে ফেললেন ওনারা চেষ্টা করলেন তাদেরকে বাধা দেওয়ার জন্য কিন্তু তারা ওনাদেরকে এই সুযোগ দিল না এবং ওদিক থেকে ওনাদেরকে মেরে এই কয়েকজনকে তারপরে তারা ভিতরে ঢুকে ফেললো যেখানে মুসলমানরা তখন সামনের দিকে যাচ্ছে আর মাল জোগাড় করতেছে এই সময় ভিতরের থেকে তারা হঠাৎ করে ওনাদের পেছনে পৌঁছে গেলেন ওনাথ থেকে মায়ের দেওয়া শুরু করলেন পিছন থেকে মায়ের খেয়ে তো এখন হত বম্বা কি ব্যাপার দুঃষমন্ত সামনের থেকে আসো কথা পিছন থেকে কোন জায়গা থেকে আসলো গেছে এখন তাল করতে পারছেন কোন দিকে এরপরে তখন এবার তাদের চলে যাচ্ছিল তারা আওয়াজ ফিরে দাঁড়ালো এক মহিলা এসে তাদের যে পতাকা পরে গেছিল ওইটাকে হাতে উঠে তাদেরকে সবাইকে চিৎকারকে আওয়াজ করে দিকে আসো আমাদের টান এসে গেছে তখন তারা অনেকেই এখানে চলে আসলো দুই দিক থেকে মুসলমানরা আক্রমণ শিকার হয়ে গেলেন সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে ওনারা মাঝখানে বিশাল এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল মুসলমান বাহিনী এখন কোন থেকে যাবে কোন থেকে জোর দিবে কোন দিক থেকে ফাইট করবে এখন হতভম্ব হয়ে গেছে তখন তারা শেষ পর্যন্ত এমন কি নবী করিম সাল আলাইসালামের কথা না শুনে তারা যেটা করলো পুরো ফিল্ড এর মধ্যে তারা ঢুকে গেলো তাদের ময়দান তাদের কন্ট্রোলে এসে গেল এবং বিশাল সংখ্যক মুসলমানদেরকে শহীদ করা হয়ে গেল তাদের সংখ্যা শেষ পর্যন্ত কয় জনে পৌঁছেছিল সত্তর জনে পৌঁছে গেল ওই সময়ে কথা একটি হাদিসে রেওয়াজ আসে বোখারি হাদিসে মা বলেন লামা কানদ হুজমাল মুশরেক ওহদের প্রথম দিকে মুসলমানরা তখন পরাজিত হয়ে গেল ই তখন চিৎকার করে বলেছিল ইবল আসে ছিল তখন সে ডাক দিয়ে বলল ওখরা কুম তার অর্থ হচ্ছে যে তোমরা সামনের দিকে সুবিধা করতে পারছো না পিছন দিক দিয়ে যাও ডাকলো পিছন দিক থেকে তাদের বিরাট দল ওখান থেকে আসলো এরপরে সামনের দিকে তারা দিক থেকে আসলো দুই দিক থেকে তারা মোসমদের এখন তো এখানে মোসম্মাদের ভিতরে তো দোড়ি চলতেছে এখন ওনারা মানে কোন কমান ঠিকমতো নাই এখানে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আহত হয়ে পড়ে গেছেন হ্যাঁ তো এই সময় গোপন নোট গুলো ওনার বাবা ইয়ামান তিনি ভালো মুসলিম তিনি ছিলেন বুড়ো মানুষ বিষয় এসেছে যে কানাল আল ইয়ামানু যখন নবী করিম সাল্লা সাহেব ওখদের দিকে আসলেন বাবা আর খুব বুড়ো মানুষ তারা দুইজন আসতে চেয়েছিলেন যুদ্ধে নবী করিম আপনারা একটু বসি বুড়ো হয়ে গেছেন আর দরকার নাই আপনাদের আসার আমাদের বাচ্চা কাচ্চা গুলো আর মহিলাদেরকে রেখে গেলাম তাদের এখানে থাকেন একটু মুরব্বী হিসাবে খেয়াল রাখবেন দেখে গেছেন কিন্তু যখন শুরু হয়ে গেল প্রচন্ড শুরু হয়ে গেছে তখন ওনারা দুইজন চিন্তা করলেন আমার মনে হয় যে আমরা যাই যুদ্ধে আমরা এভাবে পড়ে থাকবো যুদ্ধের পেছনে ঠিক না আমরা নবী রিমস্লামের কাছে যাই তিনি আমাদের দিকে তাকিয়ে এটা বলেছেন গেলে তিনি নাকুশ হবেন না তা আমরা চলে যাই খুশি হবেন তিনি হয়ে দিতে পারি চলে যাই আল্লাহ আকল করে দুইজনে যুদ্ধ তারিখ নিলেন চলে আসলেন এসেই তখন কিন্তু ওই গন্ডগোল শুরু হয়ে গেছে মুসলমানরা এখন ছত্রভঙ্গ হয়ে গেছে ওরা দুদিক থেকে আক্রমণ করেছে ওনা ঢুকলেন ভিতরের মধ্যে আর এই দুইজন করা শুরু করে দিয়েছে হোজায় ফের পিতাইকে হোজাই ফের ওনারও চিনেন নাই উনি চিৎকার করে বলতেছেন আবি আবি আরে আমার বাবা তো কি করছো কি করছ ততক্ষণে ওনার দান শেষ হয়ে কসম আমরা তাকে চিনতে পারিনি আমরা মনে হচ্ছে আমাদের ভিতরে ঢুকে গেছে তারা ভুলেই করেছে তারা চিনতে পারেনা চিনলে তার এই কাজটা না ফল হিফা আল্লাহ মাফ করে দিন আল্লাহ তো কো কত রহমান মান দেখেন এই কথাটাই বললেন যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন তিনি তো অনেক দয়াময় পরে নবী করিম সাল্লাম ওনাকে অফার করলেন যে তোমার বাবাকে ভাইরা হত্যা করেছে এরপরে তার মিস্টেক বাই মিস্টেক হত্যা করলে এটা শরীয় বিচার হচ্ছে যে তারা দিয় আদায় করবে দিয় মানে একশো উট মৃতের পরিবারকে ওয়ারিদেরকে দেওয়া হবে হজায় ফেরাজি আল্লাহ আনহ হ্যাঁ এটা কি নেওয়ার জিনিস তিনি আমি এটাকে আল্লাহ রাস্তায় সদ্গা করে দিলাম আমি তাও নেব এরপরে আসলো এই যখন প্রথম পর্যায়ে বীরাই করেছেন বিজয় আসছে এই সময় হামজার কে দেখতে দেখে ফেললো ওয়াসি। যে টার্গেট নিয়ে এসেছে তাকে হত্যা করার জন্য তাকে রেডি করে মুক্ত করে দেওয়ার জন্য কাফেরদের একজন রেডি করে নিয়ে আসছে শুধু চান্সের তালে ছিল কোন ফাঁকি দিয়ে করবে সে আবার নিজের জীবনকে বিপদের মুখে ঠেলবে না কাম তো নিজেকে মুক্ত করার জন্য আসে সে তো যুদ্ধ করার জন্য আসে তাই না তার উদ্দেশ্য কি মানে কিভাবে মুক্ত স্বাধীন হবে এখন যদি স্বাধীন হবে কেন তা তো পারা তার তো কানরাই ছিল এটা এই ফাংশনই আসে এখন সে এতক্ষণ পর্যন্ত সামনাসামনি যায়নি যে হামজা সামনে পড়ে নিজের দানিস মুক্ত করবে কেন নিজেকে দরকার নাই সে শুধু ছিল ঘোরাঘুরি করতেছিলাম আল্লী জোবাইর ই আমি জোবাইর ই মোচামের কী তো যাচ্ছিলাম মক্কায় সে পরে ঘটনা বলে কি ফাঁকল আলী সে আমাকে বলল। ইন্না হামজা কাতালা আমি তোমা ইবনে আদি বেবাদার হামজা ওয়াসী আমার চাচা তো বদরে কতল করেছিল হামজা তোমাকে স্বাধীন করে দেওয়ার জন্য যত টাকা দিয়ে কিনতে হয় তোমার মনির থেকে আমি কিনে তোমাকে মুক্ত করে দেব স্বাধীন করে দেওয়া ও হাসি বললো যে ইলাল কেতাল যে আমি যুদ্ধে আসলাম এই উদ্দেশ্যেই লোকদের সাথে অকুন তোরা হাবাসই আল হার ফল হাবাসা আমি তো ইথিপিয়ানি হাসাই আন ভেরি রিয়ার যে আমার বর্ষা নিক্ষেপ কখনো মিস্টেক করেছে মা উদ আখতলে আহাদ আমি যুদ্ধে আসছি ও কাউ কেউ হত্যা করার কোন নিয়ত আমার নাই হামজা ছাড়া ওলা উকা তেল আমি শেষ করবো টার্গেট ফালা যখন সবাই ওই দুই গ্রুপ দ্বিতীয় পর্যায়ে প্রচন্ড মোকাবেলা লিপ্ত হয়ে গেছে আমি এখন দেখি খারাপ চন্দে হামজা ও আতা আমি দেখি প্রথম দিকেই হামজা এমন ভীর গতি তার সামনে গিয়ে কেউ টিকে না আমি দেখলাম তার সামনে কি টিকার কোন রেহাই নেই এত দ্রুত বেগে একদম উড়িয়ে দিচ্ছে কেউ তার সামনে গেলেই হচ্ছে তার শেষ আমি ভয় পেয়ে গেলাম তার সামনে যাওয়া আমার মুরাদ নাই গেলে আমার রেহাই ও জাল তো মিনু সে আমার সামনা সামনে গেলে আমি কোনো কিছু লুকিয়ে যাই যেন আমাকে সে না দেখে মানুষের পাথর থাকলে তার পিছনে লুকাই দেখে চলে আসতেছে আমি চট করে একটা পাথরের চাটানের পিছনে লুকিয়ে গেলাম ও মাই হার বাতি আর আমার বর্ষা কিন্তু আমার হাতে আছে তারপরে আমি শুধু পজিশন নিচ্ছি সে বেখে আলো অন্য কাউকে যখন টার্গেট করবে আমার দিকে না তখন আমি তাকে কায়দা মাত্র ছুড়ব হাত্তা হাতি যখন দেখলাম যে আমি রাইট টার্গেটে পড়ে গেছে আমার বর্ষাকে রেডি করলাম তারপরে এটা গিয়ে তাকে এমনভাবে হিট করলো সামনের দিক দিয়ে গিয়ে পিছন দিক থেকে বেরিয়ে আসলো। এবং তিনি শেষ হয়ে গেলেন অতবার আমি তাকে ছেড়ে দিলাম বাস আমার কাজ শেষ দেখলাম পড়ে মরে গেল তারপরে কিছুক্ষণ পরে এসে আমি আস্তে করি আমার বর্ষাটা আবার উঠিয়ে নিয়ে চলে গেলাম এরপরে আমি আবার আমার বাহিনী এসে বসে আছে, আমার আর যুদ্ধ করার দরকার নেই আমার কাজ হয়ে গেছে তারপরে মক্কা আসলাম এবং আমি স্বাধীন হয়ে গেলাম আমি হামদারা দিলাম শহীদ হয়ে গেলেন ওনার কত বয়স হয়েছিল তখন শহীদ হলেন তিনি কিন্তু নবী করিম এক দিক থেকে চাচা আব্দুল মুখ থেকে দুইজন হচ্ছেন তাদেরকে দুধ পান করিয়েছেন সুয়াইবা নামে এক মহিলা যে আবু লাহাবের কৃতদাসী ছিল এক গোষ্ঠীতে তারা ওনারা দুধ পান করিয়েছিলেন তাহলে বোঝা যায় ওই সময় নবী করিম একটু বেশি ছিল এই হামদারু ইন্তকাল করলেন ওনার তাফে কথা পরে আসবে এরপরে আসবে মোসাহ আবিন রাজি আল্লাহ আনু আরেক সাহাবি তিনি মদিনার থেকে মক্কা থেকে মদিনাকে নবী করিম সালাম কমিশন নিয়ে অনেক লোককে ইসলামে দীক্ষিত করলেন হিজরতের আগেই নবী করিম সাল্লাহামদিন আসার আগে এবং অনেক লোকের কোরআন শিখালেন সেই মোসাভে অমে যখন দেখলেন যে অনেক সাহাবিব পালিয়ে গিয়েছিল দ্বিতীয় পর্যায়ে আক্রমণের পরে থাকলে তিনি কিন্তু আসলে ফ্লাগটা ওনার হাতে দিয়েছিলেন ওহজুদের ময়দানে ফ্লাগ ধরে রাখার জন্য রসরুল্লাহ সাল্লা সাল্লাম এবং তিনি ওনার কাছে থেকেই যুদ্ধ করতেন এবং ওনার উপরে কামিয়া নামে এক ঘর সওয়ার এসে মোসাফিনে টার্গেট করল এবং মুহাম্মাদ রসুল ছাড়া কিছু না আর আগে দু অনেক রসুল মৃত্যু হয়েছে চলে গেছেন। তোমরা আজকে যদি মনে করো আল্লাহ রসুলকে মেরে ফেলবা তাহলে তোমার ইসলামকে থামাতে পারবা না নবীরা আসেন নবীরা কিন্তু ইসলাম পরাজিত হবে না ইসলামকে দুনিয়াতে রাখার মতো ব্যবস্থা আছে লোকজন আছে ইনশাল্লাহ তোমাদের এত সুখবর নেই এরপরে তিনি বাম হাতে পতাকাটা ধরলেন এবার ডান হাত তো কেটে ফেললো সঙ্গে সঙ্গে বাম হাতে ধরে ফেললেন এরপরে সে আবার তার বাম হাতে কোপ দিল বাম হাতটাও কেটে গেল তখন হাতের পর্যন্ত কেটে গেছিল বাকিটা দিয়ে তিনি তার বাড়ি ধরলেন আবার করলেন মুহাম্মাদুন ইল্লা খালাত রাসুল, ছাড়া আর কিছু না তিনি তো আল্লাহ না যে তিনি সারা জীবন বেঁচে থাকবেন কাজেই এর আগে বহু রসুল চলে গেছে এরকম মোহাম্মদ চলে যাবেন তার সাথেও চলে যেতে পারে কিন্তু আল্লাহ এই দিনকে জমিনে টিকা বেনি তোমরা যতই চেষ্টা করো এই দিনকে শেষ করতে এই মেসেজটাই দিতে চাইলেন অতঃর ই কামিয়া ওনাকে তৃতীয় আঘাত করে ওনাকে ধরাশাহী করে দিল তিনি পড়ে গেলেন ওনার হাত থেকে পতাকা পড়ে গেল তখন নবী করিম জমিন থেকে উঠিয়ে নিজে ধরেন মুসলমানদের বাহিনীর পতাকা যেন উঁচু করে ধরেন এর মধ্যে খবর চলে আসলো যে নবী করিম সালাম কতল হয়ে গেছে একটা গুজব ছড়িয়ে গেল এটা কেমনে ছড়ালো এটা কারণ হচ্ছে করেছিলাম বর্ম টর্ম সব পড়তেন হাতে নিয়ে অস্ত্র হাতে নিতেন চেহারা সুরেতে আর কাপড় ওনাকে দেখলে কিছুটা রসুল উল্লাহ সাল্লা সাদৃশ্য মনে হতো কিছুটা ওনার মতো মনে হতো তারা খুব ক্লোজলি দুইজনকে দেখে নাই তারা দূর থেকে মনে করবে ওইটাই বোধ হয় মোহাম্মদ মোসাফকে দেখলে এই কারণে সে ওনাকে কতল করা পরে দৌড়ে গিয়ে কোরআদের কাছে কতল করে ফেলেছি আর কোন চিন্তা নাই এই কথা তার থেকে কাফেরদের শিবিরে চলে গেল এই কথা মুসলমানদের শিবিরেও পৌঁছে গিয়েছিল এখান থেকে গুজবটা ছড়িয়ে গেল আসলে সে মনে করেছিল করছিল রসুল্লাহমকে কতল করেছে আর তার কথা শুনে শয়তান কত চালাক শয়তানে এখন বোকামি শিকার হয়ে গেল সে চিৎকার করে কতল হয়ে গেছে চিৎকার করে বলল। আর শয়তানে চিৎকার ছিল বেশ জোরে ওইটার আওয়াজ গেছে মুসলমানদের কানে মুসলমানদের কার কার কানে যখন ওই আওয়াজ গেল তারা বলল যে এখন মুহাম্মদ সাল্লাহ মু মেরেই ফেলে আমাদের আর কিছুই থাকলো না আর যুদ্ধ করে লাভ কি কেন যুদ্ধ করব আর ক্ষমা যেগুলো মারা গেছে গেছে বাকিগুলো মরে লাভ কি হবে আর এখন এই কনফিউশনে পড়ে গেল এই কনফিউশনে মুসলমানরা তিন ভাগে ভাগ হয়ে গেলেন তিন ডালে বিভক্ত হয়ে গেলেন তিন রকমের ভূমিকা হলো এই তিন দলের কাহিনী একটু বিস্তারিত আসবে আমরা তিন দলে কানিকা আসিয়া শেষ করতে পারবো ওদের একটু কুইকলি করে ফেলি ফাইন কুইকলি আহ তারা একদম ময়দান ছেড়ে দিয়ে আর যুদ্ধ করে কোনো লাভ নেই খামাখা নিজেরাই মরে যাবো আল্লাহ নবী যখন টিকে থাকে নাই আর আমাদের স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে আর কিছু কিসের পিছনে আর লড়বো এখন তারা রনে ভঙ্গ দিয়ে তারা পলায়নের চেষ্টা করলে মোদিনা দিকে জোর দেওয়া শুরু করে দিলের উপরে উঠে গেল ওকে তারপরে এরা বেচারারা আর যুদ্ধের মদানে ফেরত আসার সুযোগও পেলেন না এত দূরে চলে গেছেন যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে কিছু ভালো ভালো সাহা পিয়াছিল দু একজন নাম শুনলে আশ্চর্য হয়ে যাবেন তার মধ্যে আমাদের অত্যন্ত সিনিয়র একজন ওসমান আফিআ সে আল্লাহ আমাকে আর কি লড়াই করে লাভ কি দুই ছেলে ছিল আগের ঘরে সাহায্য তারা দুইজন রেফা এভিনে আল্লাহ খারে যেমন আমর আউস কাইদি এইদের বিষয়ে আল্লাহ তালা করার আয়ত নাদিল করলেন পরবর্তী পর্যায়ে আর ওই সময় না কারণ তাদের নিয়ত খুব খারাপ ছিল না যে রসুল উল্লাহ সাল্লাহ ময়দানে ফেলে তারা চলে যাবে তারা আমার কাছে উনি যেহেতু মরে গেছেন আর বাকিদের নষ্ট করে লাভ কি আর কিছু লোক সেই থাকুক আগামীতে যদি কিছু চিন্তা করা যায় সবাই মরে গেলে তাহলে আভিল না কিছু মানে এই রকম ইস্তেহাত করেছেন আরকি তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইসালে মা কাসাবু শান তাদেরকে একটুখানি পা দিয়েছিল তাদের কিছু গুনার কারণে তারা এই শয়তানের ইয়ে ফোন দিতে পড়ে গেল তারা এদের ব্যাপারে আসছে একজন লোক ওসমান আফান ওসমানিবিন মা ব্যাপারে আসছে তিনি বর্ণনা করেছেন যাহা দিল হাজার বাইত অনেক পরে বললো যে এই লোকগুলো যিনি আসছেন তিনি ওই কোরআস মক্কা থেকে বহু দূর থেকে এক গ্রাম থেকে আসছেন এসে বললেন যে এখানে কারা বসে আছে বলল এখানে লোকেরা বসে আছে একেবারে নবী করিম সাল্লা ইকালে বহু পরের ঘটনা তো বসে আছে তো বসে সবাই যে বসে আছে ওনাদের মধ্যে জ্ঞানী নলে আলেম শেখ মার্কা কে আছেন শেখ কে আছেন এখানে আমি একটা প্রশ্ন আছে আমার মানে কালু ইবনু অমর কয়েক ওইখানে ইবন আবদুল অমর যে আছে উনি তো মদিনা বড় তাকে জিজ্ঞাসা করো তাহলে তোমার কোন কোশ্চেন থাকলে উনি সবচেয়ে বড় শেখ ওনার কাছে আসলেন সালাম টলাম দিয়ে বললেন দ্বিতীয় প্রশ্ন করলো যে এই ঘরের যিনি মালিক আল্লাহ তার দোহাই দিয়ে কথন দিয়ে বলতেছি আপনি জানলে কিন্তু আমাকে জবাব দিবেন একটা কোয়েশ্চন আছে কোয়েশনটার মধ্যে কিছু কঠিন কোয়েশন আছে তারপরে আল্লাহর ঘরের কসম দিয়ে বলল আর তা আল্লাহদ বলেন তো দেখি ওসমান আহ্বান কি ওহদের ময়দানে পালিয়ে গিয়েছিল এটা আমি আপনা থেকে কনফার্ম হতে চাইহুমা তিনি জবাবটা কি কায়দা দিলেন আমা ফেরার্না আফা আনহু অমর যে ওসমান্লাদ ময়দানে পালিয়ে গিয়েছিলেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তাল পাকায় এরা এই জাতীয় নেগেটিভ প্রশ্ন ছেড়ে দিয়েছিল সেই লোকটা ওসমান আসমান এত উঁচু মানের খলিফা উনি করছেন নাকি তো উনি ডাবল চেক করার জন্য প্রশ্ন করেছিলেন কিন্তু এবিন অমর রাজ্য আহু কি সুন্দরভাবে সম্মান রক্ষা করে জবাব দিলেন যে আল্লাহকে মাফ করে দিয়েছে সেটা নিয়ে আবার লোকেরা প্রচার করে আবার রুখে দাঁড়িয়েছিল একতরফা পরাজিত হয় নাই থার্ড লেভেলে ওইটা ওনারা পান নাই আর এইগুলো এক দল দ্বিতীয় দল হচ্ছে মুসলমানদের ভিতরে আর ফের তারা এখন এক নম্বর আমি যেন না মরি আমার আশেপাশে কোন দুশন আসলে চেষ্টা করতেছেন সীমিত ভাবে নিজেকে অন্তত ডিফেন্ড করার জন্য ময়দানে আসেন এখনো অথবা চেষ্টা করছেন যে দুশ্মনের কে পাল্টা অ্যাটাক করা যায় কিনা এভাবে কিছু চেষ্টা করছেন ওনারা ময়দান ছেড়ে দেন নাই যদিও কনফিউজ হয়ে গেছেন কি করবে এখন সাহাবা এই লাইনে সাহাবিদের নাম্বার ছিল সবচেয়ে বেশি যে কিছু ইতস্ততা কোনটা করবেন বুঝেন না পেছনে পালিয়ে দেন নাই সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন না তাদেরকে তাদেরকে কমান্ডার যে গাইড করবে এদিকে যাও এদিকে যাও সেটাও নাই কারণ নবী করিম আহত হয়ে পড়ে যাচ্ছেন তো তারা নিজের মতো চর্চা করে কে কোন দিকে একটু চর্চা করছে নিজেকে রক্ষা করা আর দু সমসলে তাদেরকে ডিফেন্ড করা সীমাবদ্ধ ভাবে আছেন মেজরিটি সাহাবা এই পর এই গ্রুপের ভিতরে ছিলেন পরে যখন নবী করিম সাল্লাহ সাল্লাম একটু সুস্থ হয়ে আবার ডাক দিয়েছিলেন তখন তারা রুখে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়িয়েছেন নবী করিম সাল সাল্লাহ সাল্লাম ডাকে সারা দিয়ে দ্বিতীয় পর্যায়ে ফাইট করার জন্য এসেছিলেন যোগ দিয়েছেন ওনাদের মধ্যে একজন সাহাবি হচ্ছে তারা দেখলো যে নবী করিম সাল্লাহ মারা গেছেন আর এখন আমরা কি করব যুদ্ধ করে কি লাভ হবে এই যে এই তৃতীয় গ্রুপের লোকদের দ্বিতীয় গ্রুপের লোকদের মধ্যে তিনি দেখলেন যে অনেকেই আর যুদ্ধই করতে যাচ্ছেন না তখন তিনি যে মা ইউ সেগুন এখানে বসে আসে কেন তারা তার বাড়ি রেখে বসে রয়েছে কেউ কেউ একটু সাইডে গিয়ে কালু কোতলা রাসুল উল্লাহ আল্লাহ নবী তো মারা গেছেন এখন আর কি করবো আমরা আর কি করার কী এখন তিনি বললেন কু মুামু আলা আল্লা আলহী রাসুল উল্লাহ আরে আল্লাহ নবী যে রাস্তায় মারা গেছেন সেই রাস্তায় তোমরা মারা যাও তিনি শহীদ তোমরা শহীদ হও তাহলে এটাই না তোমাদের কথা ছিল কি করবো বুঝিনা এটা কেন বলছো অতবা তিনি বললেন ওনাদেরকে শোনায় শুনায় বললেন আল্লাহ আল্লাহ এই লোকগুলো যে কাজ করছে এই কাজের কঠিন পরিণতি থেকে আমি আপনার কাছে পানা চাইবরা ইলেকি মিমাসানাহাউলাই তারা যে কাজ করছে এটা এটা জিম্মা আমাকে দিয়ে না অতবার সামনের দিকে তিনি এগিয়ে গেলেন তারপরে এগিয়ে গিয়ে আনাস দেখতে পেলেন সাহায্যে দেখেন উনিও দেখেন যে কেমন জানি বিচলিত হয়ে গেছেন মন ভেঙ্গে গেছে আর সামনের দিকে এগিয়ে না গিয়ে পিছন দিকে আসতেছেন কি করবে না করবেন মানে পরাজিত ব্যক্তির মতো তিনি তখন তাকে লক্ষ্য করে বলেন ইয় সাহাদেব নেম আদ আর জান না তো আর তোর সাহাদ আপনি এদিকে আসছেন কেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সামনের দিকে এগিয়ে যান আমি জান দেখতে পাচ্ছি জান্নাতে সুগন্ধ পাচ্ছি আমি ইনি আজ যদি হাহা দুহতের দিক থেকে জানাতে সুগন্ধ আসে এগিয়ে যান অথবা তিনি নিজের তরকারি নিয়ে সামনের দিকে এবং তিনি শহীদ হয়ে গেলেন কাহিনী বলছেন নবী করিম সালামকে ওনার কাহিনী বললেন যে দেখেন ইয়ারাসুল্লাহ ওই বিপদের সময় আমার সঙ্গে কি কথা হয়েছে ন কারণ তিনি কিভাবে শহীদ হলেন আমি আপনাকে বলি ফেমাস চা তা আসনা আমি স্বীকার করছি যে আনাস আনাসব নদর যে ভূমিকা পালন করেছিলেন আমি সেই দিন এই ভূমিকা পালন করতে পারিনি সে প্রচন্ড ভূমিকা পালন করে স্বামীর দিকে এগিয়ে গিয়ে করলেন। তারপরে ওনাকে খুঁজে বের করা হল ফাউজাফি জাসাদমেন শাহমিন ওনার বডি যখন পাওয়া গেল দেখা গেল যে আশিটারও বেশি ওনার বডির মধ্যে আঘাত বর্ষার আঘা, বললমের আঘা তীরের আঘাত সব অনগায়ে আছে আশিটার উপরে এমনকি তার চেহারা কি কাফেরা খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করে ফেলেছেন ওনাকে চিনাই গেল না চিনছে কেমনে উখ তুহ বেবি কেন হাসান আল বানান যে ওনার একটা আঙ্গুল দেখে হাতের আঙ্গুল গুলো খুবই সুন্দর আঙ্গুল ছিল যে মানুষের কিছু হাতের আঙ্গুল আছে সুন্দর এক অতিরিক্ত মোটাও নয় আবার অতিরিক্ত ছিল ওনার বন চে এই আঙ্গুল আমার ভাইয়ের আঙ্গুল আর কারো আঙ্গুল না কারণ চেহারা দেখে চেনার কোন উপায় নাই আনা সাহেব মালেখরা জিয়া তালা আনহ বলেন আমরা এই আয়তা যখন পড়ি শুধু ওনার কথা আমার মনে বেশি পড়ে আল্লাহ কি বলেছেন সুরা আল্লাহ হিসেম আয়াতে নিজে বলেছিলেন মোমিনদের মধ্যে কিছু পুরুষ কিছু মানুষ এমন পাওয়া গেছে যারা আল্লাহর সঙ্গে কৃষি ওয়াদা দ্বারা করেছিল ঠিক ঠিক ওয়াদা করেছিল এবং তারা অনেকে এই ওয়াদা পূরণ করার জন্য জান দিয়ে অর্জন করে ওয়াদা ঠিক রেখেছেন আর কিছু আছে তাদের মধ্যে সিনসিয়ার যারা ইন্তজারে আছে যখন তাদের সুযোগ জীবনে তাই করবে তারা তাদের কথায় কোন হের ফের করেনি পরিবর্তন করেনি তিন নম্বর এক লাইনে বলে শেষ করে দেব তিন নম্বর গ্রুপ ছিল যারা টিকে ছিল নবী করিম সালাম টিকে ছিলেন পেছনের দিকে তাকান নেই মনোবল ভেঙ্গে দেয় নেই কি করবো চিন্তা দুশ্চিন্তা পড়েন নাই এইরকম কিছু সাহাবিক ছিলেন তাদের মধ্যে নবী করিম সালাম এই পর্যায় ছিলেন তাদের কিছু কাহিনী এবং বিশেষ করে ওই যারা টিকে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত এক মুহূর্তের জন্য কনফিউজ হন নাই পিস্প হন নাই হৃদয় ভোগেন নাই তাদের কাহিনী আসবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ তাদের কাহিনী শুরু হবে রসুল উল্লাহ সাল্লাম কিভাবে টিকে থাকলেন কি ভূমিকা পালন করেন ওনার সঙ্গে ওই মজবুত সাহাবিগুলো কি ভূমিকা পালন করেছিলেন আমরা আগামী সপ্তাহে সেটা শুনবো ইনশাল্লাহ